الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من ياد الله فلا مذلله ومن يذلله فلا هادئلا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك لا ولا زد له ولا ند له ولا حد له ولا عدل له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا بِنَا وَطَبِيبَ قُلُوبِنَا أَوْلَانَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبُدُهُ وَرَسُولُهُ <تصفيق> الَّذِي يَرْسَلَهُ إِلَى كَافَدٍ لِلنَّاتِ بَشِيرًا وَنَزِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا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 وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ لَا تَمَسُ النَّارُ مَنْ رَآنِي او رآ হাম্মদিদিন মহাম্মদ কমা তালা সয়দিন ই রহিমা আলি সয়দিনবর سيدنا محمد মোহাম্মদ আলি على سيدنا কমাবারফল وعلى দিনা سيدنا আলি সিনা حميد مجيد তুমি ও মরদে মুজাহদ নজর আতি মুজকো ও র উপায় পকদ মস্তি কেদার সূফী কিশোর ইকদ মস্তি আহ্বাল কিশোর ইকদ মস্তি গোপার গাহে কু দাদা সুবাহ কলা ইা ইমা তনা কান্তলা মুহকিম রোদ ইমা রব্বী চৌধুরী এগারোতম ফারার সুরায় তার একশত নম্বর আয়াত এবং তিরমিদি শরীফের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি তেলাওয়াজ কিন্তু আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলা বলার ইচ্ছা করবো ইল্লা তফিক আসল হজরতে সাহবা ইকলাম সম্পর্কেই কিছু বলার উদ্দেশ্যেই আমি এই আয়াত এবং হাদিস আপনাদের সম্মুখে তেলাবাত করেছি বর্তমানে আমরা অনেকেই তো অনেক ধরনের অনেক ধরনের আলোচনা করি কেউ তার নেতা নেত্রীদের আলোচনা করে কেউ তার পীর মুর্শিদের আলোচনা করে কেউ বন্ধু বান্ধবের আলোচনা করে একজন এক এক ধরনের আলোচনা করে কিন্তু দুনিয়ার শুরু থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত আনওয়ালা উন্ম্মতের মধ্যে সবচাইতে দামি উন্ম্মতের একটি তবকা হচ্ছে হজরত সাহাবায়ক রামের জামাতের তাবকা এরা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব যারা আল্লাহর নবীর সংস্রভ পেয়ে ধন্য হয়েছে এই সাহাবাই গ্রামের আলোচনা আমরা অনেকেই কোথাও করে না করি না অথচ ওরা আমাদের জন্য সত্যের মাপ কাটে হজরতে সাহাবাই গ্রাম কল্যাণ তথা খাইরিয়তের দুইটি কেন্দ্র এক হচ্ছে সরাসরি নবীকে দেখা নাম্বার দুই নবী থেকে সরাসরি শিক্ষা গ্রহণ করা এই দুটা হজরতে সাহাবাইক্রাম পেয়েছেন নবীকেও দেখেছেন তারা এবং নবী থেকে সরাসরি বেলা ওয়াসে শিক্ষা গ্রহণ করেছে আমরাও নবীর ছাত্র তবে আমরা সরোক্ষভাবে নবীর ছাত্র আমরা আমাদের উস্তাদ ওস্তাদদের থেকে এলেম শিখেছি তিনারা তিনাদের উস্তাদ থেকে এভাবে যেতে যেতে নবী পর্যন্ত যায় তাহলে আমরা সাহাবাহিক রামের ছাত্র ইনডাইরেক্ট বিল ওয়াশেতা আর হজরতে সাহাবায়ক রাম এরা নবীর ছাত্র হচ্ছে বেলা ওয়াসেতা ডাইরেক্ট সরাসরি তাহলে সাহাবায়ক রামের ভিতরে খাইরিয়তের যে দুটি মাধ্যম এটা ষোলোয়ানা সাহাবাহিক রামের ভিতরে ছিল বিদায় সাহাবাই গ্রামের সাহাবাইক রামকে খৈরুল করুনের ওদের যুগকে খাইরুল করুনের যুগ বলা হতো সর্বশ্রেষ্ঠ যুগ সাহাবাইক রামের যুগ আমরা হাদিসে জুমার সময় মিম্বর দাঁড়িয়ে খুঁদবার সময় পড়ি অখয় উম্মাতি করণি সুমল্লা জিনু নাহুম সুমল্লা জিনা হুম এই হাদিসে কি বলছেন আল্লাহর নবী সাহাবাইক রামের যুগকে খৈরুল করুনের যুগ বলা হয় সর্বশ্রেষ্ঠ যুগ অথচ কোরআন এবং কোরআনের নবী পাওয়ার আগে সাহাবায়ক রাম যে সমাজের সদস্য ছিল ওই সমাজকে ইতিহাসে বলা হতো আইয়ামে জাহলিয়ত তথা বর্বরদার যুগ শ্বশুর যুগ কিন্তু কোরআন এবং কোরআনের নবী পাওয়ার বর্গতে আর সে আজিম থেকে ওদেরকে সর্বশ্রেষ্ঠ উন্মত বলে উপাধি দিয়েছেন সুবাহান্লাহ কিছের বর্গদের কোরআন এবং কোরআনের নবীর বর্গে আল্লাহ ডক্টর ইকবাল বলেন দুর্বেশানি নেতের কদরু কদরিয়া কর দেয়া দুর্বেশানি নেতেরে কদরু কদরিয়া কর দেয়া দিলো রোশন কর দেয়া আঁকু কবি না কর দেয়া জুনা দেহাদি বনগে কে নজর আছে যে স্নে মুরদু কমাসিহা করে দেয়া ওগো আল্লাহর হাবিব তোমার মুখ নিঃস্রিত কোরআন এর এটা মুক্তের থেকেও অতিমূল্যবান তোমার একটা বাণী এক ফানিকে সমুদ্রে পরিণত করে দেয় এক ফোটা ফানে এই সম্পর্কে আল্লাহ হাফেজ এবনে আল বেদায়া ওয়ানহায়ার মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন হজরত ওমর ফারুক রজি আল্লাহ তালান উনার শাসন আমলে কয়েকজন বন্ধু কি নিয়ে কোথাও যেন যাচ্ছিল কিছুদূর যাওয়ার পর এক জায়গায় ওমর রজি আল্লাহ তালান দাঁড়িয়ে কান্নাকাটি শুরু করছেন সঙ্গী জিজ্ঞেস করলো আই আইন ইউ কিক হে অমর তুমি কাঁদছো কেন তখন অমর রাজিয়াল তালাম একটা জায়গার দিকে ইঙ্গিত করে বলছে হাত হিল বোকা এ জায়গাটাই আমাকে কাঁদাচ্ছে কি ব্যাপার বুঝলাম না এই জায়গা তোমাকে কিভাবে কাঁদাচ্ছে আমার বয়স যখন বাইশ তখনও আমি জীবনে একবার এই জায়গায় আবার এসেছি আজকে তো তোমরা আমার সাথে এসেছ কিন্তু যখন আমার বয়স বাইশ বছর ছিল যখন আমি এই জায়গায় আরোবার এসেছি তখন আমার সঙ্গে কোনো মানুষ ছিল না আমি একপাল ছাগল নিয়ে এই জায়গায় এসেছি ভেড়া বকরি অত্যন্ত বেআড়া জানোয়ার সহজে কারো কন্ট্রোল মানতে চায় না এই জন্য যাদের খিটখিটে মেজাজ এরা ভেড়া বকরি চড়াইতে পারে না আল্লাহ রব্বুল আলমিন সমস্ত পয়গাম্বরকে পয়গাম্বরি দেওয়ার আগে রাখালগিরি করাইছেন যাতে করে পয়গাম্বরি প্রাপ্তির পর এই ছাগল মার্কা মানুষ যেন চড়াইতে পারা এজন্য প্রত্যেক পয় গাম্বরকে পয়গাম্বরি দেওয়ার আগে পয়গাম্বরী স্বভাবে ট্রেনিং পাওয়ার জন্য রাখালগিরি করাইছে কারণ ছয় গাম্বরী হওয়ার পর ছাগল মার্গা মানুষ চড়াইতে হবে এই জন্য থেকে ওদেরকে ট্রেনিং নিয়েছে তোমার রাজি আল্লাহ বলেন আমি যখন ছাগলের ফাল নিয়ে এই জায়গা এসেছি ওই যে ছাগল কারো কন্ট্রোল মানতে চায় না এক ছাগল একবার ওইদিকে চলে যায় আরেকটা ছাগল ওইদিকে দৌড় মারে আমি ওটাকে এখানে ধরে নিয়ে আসি আবার ওইটাকে এখানে ধরে নিয়ে আসি আবার দেখলাম আরেকটা দৌড় মারছে ওইটাকেও আবার ধরে নিয়ে আসি এ আমি বিরক্ত হয়ে গেলাম আমি একটাকে নিয়ে আসি আরেকটা ওইদিকে দৌড় মারে আমি একটাকে নিয়ে আসি আরেকটা আরেকদিকে দৌড় মারে পরে আমি রাগান্বিত হয়ে বললাম যা তোদেরকে বাঘে খাক বনের জঙ্গলে খাক এটা আমার জানারও বিষয় না আমি আর তোমাদের পিছনে দৌড়া দৌড়ি করতে পারবো না খুব রাগান্বিত হয়ে এক জায়গায় এসে দাঁড়িয়ে গেলে। কিছুক্ষণ পর উমর রজি তালুর আব্বা হতাপ এ পথে দিয়ে যাচ্ছিল যাওয়ার সময় দেখল ওমর ছাগলের পালের তত্ত্বাবধান ছেড়ে দিয়ে এক জায়গায় দাঁড়িয়ে রইলেন ব্যাপারটা বুঝতে পারছে খত্তাপ ওমরের ফিটবার দুই শেটটা লাগাই দিল এবং গচ্ছনা দিচ্ছে বেটা বাইশ বছরের নজয়ানি আমলে তুমি এই দুই শেটটি ছাগল কন্ট্রোল করতে পারো না তুমি বাদ খাইবে কূপ থেকে বিক্ষে তো তুমি বাদ পাইবে না তোমার জীবন চলবে কিভাবে সাগল কয়েকটা কন্ট্রোল করতে পারো না তুমি রাগান একপাশে এক পাশে দাঁড়িয়ে রইলে এই কথা বলে কয়েকটা বাড়ি মারতে পিঠের উপরে এবং বৎসনা দিতে লাগি। হজরত ওমর বলে আমার সঙ্গীরা আমি তো সেই ওমর যে ওমর নাকি বাইশ বছর বয়সে একটা ছাগলকে আমি কন্ট্রোল করতে পারি নাই আজকে সে নবী পাগের পবিত্র জুতার বর্গদে। ২৬ লক্ষ বর্গ মাইল আমার উমরের ইঙ্গিতে চলে গ্রুপে স্বামী নেতেরে কত রুকরিয়া কর দেয়া দিলক রোশন করে দেয়া আঁকু বিনা কর দেয়া জুনা দেখো রাহা রুকি পরীপ যে শ্রী মুরগুক করে দেয়া এই জন্য আমার ভাইরা সাহবাইকর সাথে মহাবত রাখা এটা ইমানের দাবি আর সাহাবাইক্রামের সমালোচনা করা এটা হারাম এটা কমিনার আলামত অভদ্রতার আলামত আজকে ইসলামী চিন্তাবিদ রিসার্চের নামে সাহাবাইকরামকে নিয়ে রিসার্চ শুরু করছে রিসার্চ আর গবেষণা এটা অত্যন্ত ভালো কাজ আল্লাহ রব্বুল আলমিন কোরআন হাকিমে তার বান্দাদেরকে পৃথিবীর জিনিস নিয়ে গবেষণা করার জন্য বলেছেন আপাল্লাহ কোরআন গবেষণা আর রিসার্চ এটা অত্যন্ত ভালো কাজ তবে সব জায়গায় গবেষণা চলে না সব জায়গায় গবেষণা এটা প্রশংসিত নয় ধরুন আপনি আপনার জন্ম বৈধ কিনা এই নিয়ে যদি আপনি আপনার মাতা পিতার গোপন বিষয়াদি নিয়ে গবেষণা শুরু করেন বিচার শুরু করেন এই গবেষণাটা কি আপনার জন্য সুপুত্রের লক্ষণ নাকি কুপুত্রের লক্ষণ সবা বলে না কেন আমি বৈঠক না অবৈধ এই নিয়ে যদি আমি মাতা পিতার গোপন বিষয়াদি নিয়ে আলোচনা করি এটা কখনো সুপুত্রের লক্ষণ হতে পারে না ঠিক গবেষণা ভালো কাজ তবে সব জায়গায় গবেষণা আবার কি ভালো না আর সাহাবা একরামের ব্যাপারে গবেষণারও কি আছে আপনার আমার আর আপনার কি দরকার সাহাবি গবেষণা করার পরীক্ষা নিরীক্ষা করে দিলেন আল্লাহাক বলেন আমি আমার নবীর সকল সাহাবিকে তাকোয়ার পরীক্ষা সকল সাহাবির অন্তরের পরীক্ষা নিয়েছি আর বিষয় ছিল তাকোয়া বিষয় ছিল কি তাকুয়া আল্লাহ পাক বলেন আমি ইমতাহান আল্লাহ কুলো দেখুন প্রত্যেকটা সাহাবির অন্তরকে আমি পরীক্ষা করে ফেলেছি আল্লাহ এখানে পরীক্ষা নিয়ে ফেলছেন আল্লাহর পরে আর কোন মানুষ সাহাবেক পরীক্ষা নেওয়া এটা বৈধ হবে যে উনি ঠিক আছে কি ঠিক না আর আল্লাহর পরীক্ষাই তো চড়ান পরীক্ষা আল্লাপা কদের পরীক্ষা নিয়েছেন পরীক্ষার জন্য হল সাজানো লাগে হল আবার হলের ভিতর হাই বেঞ্চ লং বেঞ্চ উপরে বৈদ্যুতিক ফ্যান লাগে দারোয়ান তপ্তরি থানিয়ার শরবতিয়ে দৌড়াদৌড়ি বিভিন্ন ধরনের সুবিধা আর অসুবিধার দিকে তাকিয়ে কর্তৃপক্ষ পরীক্ষার হল সাজা এখন আল্লাহ যে এই সমস্ত সাহাবাই গ্রামের পরীক্ষা নিয়েছেন হলরুম কোথায় ছিল কোন জায়গায় পরীক্ষা নিয়েছিল প্রচন্ড মরুভূমি উত্তপ্ত বালুকারি যেখানে খালি পায়ে চলতে গেলে পায়ে ঠোসা বুড়ে ওই জায়গায় জ্বলন্ত কয়লা বিছিয়ে নবীর সাহাবিদেরকে চিৎ করি শোয়াইয়া উপরে পাতর চাপা দিয়েছে আগুনের ত্যাগে সাহবাইক রামের দেহ থেকে মাংস ঘষে চর্বি বের হয়ে আগুন পর্যন্ত নিবে গেছে শুধু কি তাই গলায় রসি বেঁধে বারুন কাটায় টেনেছে ওদেরকে সাহাবাইক্রামকে কিন্তু সাহাবিদের মুখ থেকে কি বেরিয়েছে আহাত আহাত আহাত আল্লাহকে কখনো ছাড়তে স্টিম রোলার পারে। পারে নিজাতনের সর্বোচ্চ মুসি গেছা তারপরও বলছে আহাত আহাত আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় ক্যা ডরহায় রে খোদা হোখালেপ ক্যা ডরহায়গার সারে খোদা হো মুখালেপ কা একে খোদা মেরে লি হ্যাঁ নেই দুনিয়া মুসল মানকে শিষে মিলে জাতি হব দৌলত ইমান তারে দুনিয়া হো মোকালে নাহি হম নেই জব খোদা রহমান যারা আল্লাহকে নিজের অন্তর ভিতরে ঢুকেতে পারছে ওরা পৃথিবীর কোন শক্তিকে ভয় করে না সবাইরামকে নির্যাতন করেছে তারপরেও তারা আল্লাহকে কখনো ছেড়েছে তাহলে আল্লাহ রব্দুল্লা আলমিন সাহবায় গ্রামের পরীক্ষা নিয়েছে হল কোনো কোন হল রুমের ভিতরে এসি ছিল না হাই ব্যান্স লং বেঞ্চ কিছুই ছিল না হলরুম ছিল মরুভূমি সেখানে প্রচন্ড গরম উত্তপ্ত বালুকারাশি ওখানে আবার আগুনের কয়লা বিছিয়ে হা বায় গ্রামকে উপরে পাতর ছাপা দিয়েছে গলায় রসি বেঁধে বাবুন কাটায় টেনেছে এই ছিল সাহবায়ে গ্রামের পরীক্ষার হল আল্লাহ পাক বিভিন্নভাবে ওদেরকে পরীক্ষা করেছেন কারণ মুসিবতে পড়া ছাড়া এ লোক আমার কি আমার না এটা বুঝে আসে না একটা লোক আপনার বন্ধু বন্ধু বন্ধু আপনি একদিন বিপদে পড়েছেন তখনই আপনি বুঝতে পারবেন আমার বাস্তব বন্ধুকে তা আল্লাহ রব্বুল আলামিন সাহা একরামকে অগ্নি পরীক্ষা করেছেন অগ্নি পরীক্ষা করে বিভিন্নভাবে যাছাই বাছাই করে ওদেরকে সার্টিফিকেট দিয়ে দিলেন উলা ইকা হুমুল মুফলি এরা নবীর সাহাবি সব কামিয়াব এ সার্টিফিকেট কে দিয়েছেন তাদেরকে দিয়েছেন সাহাবাই রাম উলা ইকা হুমুল মুফলি একজন সাহাবি কেউ বাদ দেয় নাই প্রত্যেকটা সাহাবির ব্যাপারে আল্লাপা সফলতার সার্টিফিকেট দিয়েছেন যে সকলেই কামিয়াব ইমাম রব্বানি মুজাদ্দুদ আলফেসানি শেখ সারহিন রহমতুল্লা বলেছেন হেছে ওলি বমর তায় আবনা সাহাবির নারসদ দুনিয়ার কোন অলি একজন নিম্মমানের সাহাবির মর্যাদায় বুঝতে পারবে না এল হোক শাহ আব্দুল কাদের জিলানি যে ধরনের ফিরক গর্তির আব্দুল কাদের জিলানি খাজা মহিনুদ্দিন চিস্তি চিস্তি আজমিরি চিস্তি যত বড় ফিরেই হোক না কেন একজন আপনা সাহাবির পর্যায়ে পুঁজতে তিনি বলেন ওয়াইস করণি আপনা সাহাবি নারস ওয়াইস করণি আপনারা সকলে জানেন নবীর যুগের মানুষ ইয়ামনে ছিল তার বাড়ি এলাকার নাম করণ এই বলা হয় আল্লাহর নবীর কাছে চিঠি লেগেছেন ইয়ার রসুল আল্লাহ আপনাকে একটা দেখতে চায় সাহাবিয়তের মর্যাদা অর্জন করতে চায় আল্লাহর নবী বলেছেন মায়ের কত বলেছেন ইয়ার রসুল আল্লাহ মা তো আমার খুব অসুস্থ নবী বলেছেন ঠিক আছে তোমার মা তো অসুস্থ সুতরাং এমন থেকে কষ্ট করে মোদিনে আসার কোন প্রয়োজন মায়ের সেবা করো যখন তোমার মা সুস্থ হয়ে যাবে তখন যদি বারো আসবে কারণ আল্লাহর নবী বলেন্দাকে ও স্পর্শ করতে পারবে না যারা সরাসরি আল্লাহর নবীকে দেখেছে অথবা ওই সমস্ত মানুষকে দেখেছেন যারা সাহবাইকে নামকে দেখেছেন যারা কি ওই সমস্ত মানুষকে জাহান নাম্বার আগুন স্পর্শ করতে পারবে না যারা নবীদেরকে দেখেছেন অথবা যারা নবীদেরকে দেখেছেন ওদেরকে যারা দেখেছে অর্থাৎ তা ওরাও জাহান নামের আগুন ওদেরকে স্পর্শ করতে তাহলে নবীকে দেখা এটা অত্যন্ত বড় সবের কাজ তাই ওয়েস করে মিরজি আল্লাহ তাল বললেন ইয়া রসুল্লাহ আমি তো আপনার যুগরাই মানুষ এই মর্যাদাটা তো আমারও প্রয়োজন আপনার চেহারা দেখলে জাহান নাম্বার আগুন হারাম হবে একটু দেখতে তো মনে আছে আপনাকে কিন্তু নবী নিষেধ করছে না তোমার মা অসুস্থ মায়ের সেবা করো ইতিহাসের কিতাবে পাওয়া যায় আল্লাহ নবী একটি যুগা রেখে গেছেন ওয়েস কর্মীর জন্য কত বড় মর্যাদার অধিকারী ওয়েস কর্মী বসর পে চে রসিদা বমর্তবায় আগনা সাহাবি না রসক এত মর্যাদার অধিকারে হওয়া সত্ত্বেও সেই ওয়েস্তরণে একজন আপনা সাহাবির মর্যাদায় পুষতে পারে নাই আপনা সাহাবি কে আমরা অনেকে বলি আপনা সাহাবি আপনা সাহাবি পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামার তফসানি দামদ বারগাদুম বলেছেন তিনি একটি কিতাব লিখেছেন তারা আছে ওই কিতাবে লিখেছেন আপনা সাহাবি হচ্ছে কাতলে হামজা হজরত ওয়াসির তালান আপনা সাহাবি সারা দুনিয়ার সব অলিকে এক পাল্লায় রেখে আর যদি ওই ওয়াসিকে এক পাল্লা রাখা হয় ওয়াশির মর্যাদার পাল্লা বাড়ি হয়ে যাবে যেহেতু কোনো অলি নবীকে দেখে নাই কিন্তু ওয়াসি কাকে দেখেছে ওয়াশি সাহাবি সাহাবি কাকে বলে যে নবীকে ইম্যান অবস্থায় দেখেছে অথবা নবী তাকে ইম্যান অবস্থায় দেখেছে এবং ওই ইম্যানের উপর মৃত্যুবরণ করেছে একে বলা হয় সাহাবি আমাদের কমে মাদ্রাসার সিলেবাস বুক একটি কিন্তু স্বরে আকায় তার একটি ব্যাখ্যা গ্রন্থ নিব্রাস ওই নিব্রাস নামক গ্রন্থে সাহাবির সংজ্ঞা দিয়েছে সাহাবি কাকে বলে যে ব্যক্তি ইমান অবস্থায় আল্লাহর নবীকে দেখেছে অথবা নবী তার ইমান অবস্থায় তাকে দেখেছে এবং ওই ইমান অবস্থায় যে মৃত্যুবরণ করেছে তাকেই বলবে সাহাবি হজরত আব্দুল্লে মাস্তুম রাজি আল্লাহ তালা নন্দ ছিল জীবনে একবারের জন্য নবীকে দেখে নাই তারপরেও এই লোকটা সাহাবি এই লোকটা কি কেন তার ইম্যান ছিল আর তার ইম্যান অবস্থায় দেখেছে। মবি তাকে দেখেছেন আব্দুল্লেবনে মোবারকরা হজরত আব্দুল্লেবনে মুবারক রহমদুল্লাহ আলা কি জিজ্ঞেস করল হে আব্দুল্লেবনে মুবারক মোবাইয়া উত্তম নাকি ওমর আব্দুল্লাজ উত্তম আলোচনা বুঝতেছেন ভাই মিয়া উত্তম নাকি উমর আব্দুল্লাজ উত্তম মহাবিয়া রজিয়াল ছিলেন সাহাবি কা আর উমর আব্দুল আজিজ উনি সাহাবি ছিলেন না উনি ছিলেন তানাকে প্রশ্ন করছে যে উমর আব্দুল্লাজ ভালো নাকি মহাবিয়া ভালো দরজাওয়া প্রমুখ আল গোবারুল্লা ফারাসি মহাবিয়া ফাইমিন উমার ইবনা আব্দুল আজিজে কাদা মারব প্রশ্নকারীকে বলেছেন বেটা একজন সাহাবিয়ার একজন তাবির মধ্যে ভালো তুমি আমাকে জিজ্ঞাসা করছো এত বড় সাহস তোমার হজরতে মহাবিয়ার দলান তার জীব আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিল জেহাদি গিয়েছিল ও যুদ্ধের ময়দানে যাওয়ার পরে হজরতে মহাবিয়ার ওটের নাকের ভিতরে যে সমস্ত ধুলাবালি ঢুকেছে ওই একটা ধুলাবালি কুঠি কুঠিও মরের আব্দুল্লা থেকে উত্তম সাবির দুলাবালি তাবির থেকে কি কেন সে আল্লাহর নবীকে দেখেছেন আর আল্লাহ প্রত্যেক তাবির পরীক্ষা নিরীক্ষাও কি সদাহারা বুহা নিপা হামজু নাই সদাহারা বুহা নিপা হামজু নাই খাকে ফায়ুহ রাইরা এক হাজার আবু হরাইরা এক হাজার আব্দুল কাদের জিলানিকে যদি এক পাল্লায় রাখা হয় আর হজরত আবু হরাইরাকে যদি অপর পাল্লা রাখা হয় আবু হরাইরার মানের পাল্লা বাড়ি হয়ে যাবে ইতিহাসের মধ্যে আছে একদম সাহাবি মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করলো করার সাথে সাথে যুদ্ধের ডাক এসে গেল ওই সাহাবি নাঙ্গা তল আর নিয়ে যুদ্ধের ময়দানে যায় আর সঙ্গে সঙ্গে সেখানে শাহদ বরণ করে জীবনে এক অক্ত নামাজ এখনো পড়তে পারে নাই মাত্র কি হয়েছে মুসলমান হলো চলে গেল যুদ্ধের ময়দানে ওখানে গিয়ে এতেকাল করে এক অক্ত নামাজও সে পড়তে কি একটা রোজাও রাখতে পারে নাই আদেশের কিতাবের ভিতরে আছে এইটাও সাহাবি এটাও কুঠি কুঠিমরে আব্দুল আজিজ থেকে উত্তম যেহেতু নবীর হাতে বয়াস গ্রহণ করছে নবী কি থেকেছে সাহাবাই গ্রামের মর্যাদা খাজা বাহাউল নকশবন্দি রহমতুল্লাহ আলাই মোরাকাবায় বসে আকর সিদ্দিকির সঙ্গে সাক্ষাৎ হয় মোরাকাবায় আমাদের বুজুর্গরা মোরাকাবায় বসে তখন অনেক কিছু দেখে তার আহ বকরে সাক্ষাৎ হলে জিজ্ঞেস থেকে আহ তুমি তো একজন সাহাবি আল্লাহ নবীর এত মর্যাদার অধিকারী কিভাবে হয়েছ তাকে দিকে শুনতেছে কারণ হাতিসের মধ্যে আছে আল্লাহ নবী বলেন সব উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের আমলকে যদি অপর পাল্লা রাখা হয় আবু বকরের পাল্লা বাড়ি হয়ে যাবে মধ্যে আল্লাহ নবী বলেন সমস্ত নবীদের পরে উম্মদের মধ্যে সর্বপ্রথম জাননাতে যাবে হজরত আউ বকর সিদ্দিক রাজিয়াল ও তুমি এত বড় মর্যাদার অধিকারী কিভাবে হয়েছে মোরাকা বলতেছে বাগুল না হাম হমা কে হাস্তম ওরে খাজা বাহাউল হক তুমি প্রশ্ন করেছ এই মর্যাদার অধিকারী আমি কিভাবে হয়েছি শুনে নাও আমি ছিলাম অদাম একজন মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ মানব মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ সালামের ফরসে ধন্য হইয়া আমি এই সম্মানের অধিকারী হয়েছি নবীর সৌগত থেকে আমি এই সম্মানের কি অধিকারীছি তো ভাইও সাহাবাইক্রাম উন্মতের সর্বশ্রেষ্ঠ জমাত সাহবাইক্রাম ইমাম মালিক রহমতুল্লাহ আলে জিজ্ঞেস করল যে অসভ্য কারা কারা সব চাইতে নোংরা প্রকৃতির মানুষ ইমাম মালিক বলে ওই লোকটা সব চাইতে অসুভ্য যে সাহাবের সমালোচনা করে কেন সাহাবা একরাম উম্মতের বড় দয়ালু উম্মতের বড় উদাস ওরা ইসলাম নামক বিক্ষের গোড়ায় পানির পরিবর্তে ডেলেছেন এক সাগর রক্ত আর সে রক্তের বন্যার উপরে বেছে বেছে ইসলাম নামক বৃক্ষটি আমরা পেয়েছি সাবাইকরাম যদি অক্লান্ত পরিশ্রম না করতেন আজ আমাদের মাথায় টুপি আসতো না পাঞ্জাবি আসতো না নবীর কোনো শূন্যতে আসতো না এটা কার বিনিময় এসেছে বলেন বিনিময় এর আমার ভাইও আল্লাহর নবী বলেন আল্লাহ আল্লাহামুম আল্লাহ আল্লাহ আল্লাহবাটা একটু পরে পড়াবল আল্লাহ আল্লাহ মানে হুশিয়ার হুশিয়ার হে আমার হুসিয়ার বন্দারা হুশিয়ারা মিমবাদি আল্লাহর নবী বলেন আমার মৃত্যুর পরে তোমরা আমার কোন সাহাবিকে সমালোচনার পাত্র বানাইও না কে বলেছেন আমার মৃত্যুর পরে আমার কোন সাহাবিকে সমালোচনার পত্র বানায় না কেন আমি হুবাহুম যে আমার সাহাবিকে ভালোবাসে সে এই জন্য আমার যে সে আমি নবীর সাথে তার ভালোবাসা আছে ওমান আর যে ব্যক্তি আমার সাহাব এক গ্রামের সাথে শত্রুতামী রাখে সেই জন্য শত্রুতামী রাখে যে তার সাথে আমি নবীর শত্রুতামী আছে নবীর ভালোবাসা সবাই গ্রামের ভালোবাসা নবীর ভালোবাসা আর বাইরে দাওয়াত তরকারি খুব স্বাদ হচ্ছে খেতে বসে তরকারি বসে করতেছেন এত স্বাদ জুল দিয়ে দুই প্লেট তাঁত খাওয়া যায় বলে না অনেকে ঝোল দুই প্লেট তাঁত খাওয়া যায় আবার অনেক জায়গায় বসে তরকারি বদনামি করতেছেন এমন কটা মুখে দেওয়া যায় না অথবা ডাউলে হাঁটু ফানে ডাউলে কি ফানে হাঁটু ফানে সাধ হয় নাই এটা এক জায়গায় তরকারি প্রশংসা করলেন আরেক জায়গায় তরকারির বদনাম করলেন যদিও প্রত্যক্ষভাবে তরকারির বদনামী করেছেন কিন্তু ফরোক্ষভাবে এটা বাবুসির বদনামী তার বদনামী যেখানে তরকারি তারিফ করেছেন এখানে ফরোক্ষভাবে বাবুশ্রীর তারিফ করলেন যেখানে তরকারি বদনাম করেছেন সেখানে ফরোক্ষভাবে কার বদনাম করেছেন ভাইও তরকারি বদনাম করা বাবুশ্রীর বদনাম করার নামান্তর আর তরকারির সুনাম করা বাবুশ্রীর সুনাম করার নামান্তর ঠিক দুনিয়ার মানুষ হজরতে সাহাবাইকরাম রসুলের হাতে গড়া জমাত শাহবাইক্রামের বদনাম মানে রসুলের শাহবাই গ্রামের সুনাম করা মানে রসুলের সুনাম করা আর শাহবাই গ্রামের বদনাম করা মানে রসুলের বদনাম করা অনেকে ছাত্র খারাপ গুলি বলে না এই তো শিক্ষকের বলে না এই তো শিক্ষক তার মানে নিশ্চয় তোর শিক্ষকের তোর ভুল শিক্ষা দিয়েছে নত্রীকেরা ভুল করলে তো সাহাবাই গ্রামের ভুল দ্বারা মানে কার ভুল ধরা নবীর ভুল দ্বারা সবাইকে কথা বলেন না সাহাবাই গ্রামের ভুল ধরা মানে যেহেতু করেছে একটা আংটি বানার জন্য আংটি তৈরি হয় সাবাই গ্রাম যে যুগের মানুষ ছিল বর বরকার যুগের মানুষ ওরা দিনে দিনে হাজার হাজার মানুষ হত্যা এমন নোংরা স্বভাবের মানুষকে সর্বশ্রেষ্ঠ জাতিকে পরিণত করেছে সুতরাং সাহাই গ্রামের সমালোচনা মানে কার সমালোচনা এর জন্য চট্টগ্রামের মুক্তি ফজিল্লা সাহ দাম বলেছেন দরহকে নিজে গাহে বদা নিহা মকুন জুমলা লক্সতে দা নোর আহাদিস কর আহাদি বরা ও দুনিয়ার মানুষ শাহবাইগ্রাম সমালোচনা জীবনে করো না কারণ প্রত্যেকটা শাহবাগ রাম ফরেস্টার্ড ছিল মোটটা কি ছিল আল্লাহওয়ালা ছিল ওরা ছিল মানুষ মানুষ হিসেবে দুনিয়াতে কিছু ভুলভ্রান্তি হওয়াটা স্বাভাবিক এরা যেহেতু মানুষ ছিল নবী ছিল না ভুলভ্রান্তি হওয়াটা স্বাভাবিক কিন্তু গুণার ময়লা নিয়ে একজন সাহাবিকে আল্লাহ কবরে নেয় নাই জীবদশায় প্রত্যেকটা সাহাবির গুণা আল্লাহ রব্বুল আলমী মাফ করে দিয়েছে একজন সাহাবি ও ময়লা নিয়ে কোথায় যায় নাই যায় নাই প্রত্যেককে ঘমা করে দিয়েছে আল্লাহ ফরিদুদ্দিন আত্মার বলেন আমি জুজবে দরবে শামকুন তাতুহানি গিবতে ইকুন জুজবে দরবে শামকুন তাতুহানি গিবতে ইসামকুন হুববে দরবে সাজা লিদে জাননা দাস দুশ্মনে ইসা সাজা এলান স্রামের সাথে মহাবত রাখা এটা ন্যাকবক্ত হওয়ার আলামত আর সাবাইক রামের সাথে দুশ্মনী রাখা শত্রুত্যামী রাখা এটা অসভ্য হওয়ার আলামত বদবক্ত হওয়ার আলামত খুব বেতরালীতে জান্নাত সাবায়ক রামের সাথে মহাবত রাখা জান্নাতের সাবি ক্যাটি হাতে পাওয়ার নামান্তর আর সাবায়ক রামের সাথে শত্রুতামী রাখা এটা জাহান নামে যাওয়ার অ্যাডমিট কার্ড পাওয়া জাহান নামে যাওয়ার কি পাওয়া অ্যাডমিট কার্ড প্রবেশ পত্র এই জন্য ভাই আল্লাহার রুমি বলে চোখে পরে তার কাজ দার হাত আল্লাহ রুমি বলেন ও দুনিয়ার মানুষেরা আল্লাহ যদি কাউকে অপমানিত লাঞ্ছিত করতে চায় তখন তার স্বভাবের ভিতরে কোনো নবী কিংবা কোনো রসুলের কিংবা কোনো সাহাবির মোহাম্মদকে প্রিয় আর এক দু শত্রুতামীকে প্রিয় বানিয়ে দেয় আল্লাহ যদি কাউকে কাউকে লাঞ্ছনা করতে চায় তখন তার স্বভাবের ভিতরে কোন সাহাবায়ক্রামের বদনামী ঢুকাই দেয় কি দেখো। বদনামীটাকে প্রিয় বানিয়ে দেয় আর যখন কোনো কোন অথবা সাহাবির বদনামী শুরু করে দিল বুঝতে হবে তার ইমানের কোফালে আগুন লেগে গেছে একদিন তার ইজ্জত ফামাল হয়ে যাবে যে নবী এবং সাহবাইক্রামের বদনামী করে এরা টুডে টুমোরো একদিন এরা পৃথিবী থেকে নিশ্চয় নাবুদ হবেই কোনো সন্দেহ না ঠিক না বেটি এদের অস্তিত্ব পৃথিবীর মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না কারণ তুমি কার বদনামি করতেছ এরা তোমাদের সর্বশ্রেষ্ঠ তপ্তাহে সাহাবায়িক রাম প্রত্যেকটা সাহাবায়িক রাম বেলা জান্নি জান্নাতি প্রত্যেকটা সাহাবি কোথায় যাবে কি প্রমাণ দুইটা প্রমাণ আমার কাছে আছে কোরআনকারিম থেকে বলছি রাজি রাজুয়ান আল্লাহ বলেছেন আমার নবীর সাহাবির উপর আমার নবীর সাহাবিরা আমার উপরও রাজি আমিও তাদের উপর রাজি কে বলছে কথাটা কে বলছে কম আল্লাহ বলতেছে আমার নবীর সাহাবি তারাও আমার উপর রাজি আমিও তাদের ভুর কি আল্লাহ যার উপর রাজি হয় আল্লাহ তাকে জান নামি দিবে জান নামি দিবে কোথায় দিবে তাহলে প্রত্যেকটা সাহাবি জানাত আল্লাহ রবুল প্রত্যেকটা সাহাবির সঙ্গে হোসনার অঙ্গীকার করেছেন হোসনা দারা মুরাদ জান্ন দারা মুরাদ কি বলেন জান না তাহলে আল্লে শূন্য তল জমাতে রাখি সমস্ত সাহাবি বেলা স্তেসনা জানি বলেন সমস্ত সাহাবি বেলা স্তেসনা কি বাই আর কথা বলছি অনেকে ইতিহাস পড়ে বিভ্রান্তিতে পড়ে ইতিহাস পড়ে কারণ ইতিহাসে এমন কিছু কথা পাওয়া যায় সাহবাইক্রামের ব্যাপারে যে কথাগুলো ফাটকের অন্তরে প্রতিক্রিয়া সৃষ্টি করে সাহাবাইক্রামের ব্যাপারে ইতিহাস পড়ে অনেকে বিভ্রান্তিতে পড়ে ভাই ও ইতিহাস পড়েন ভালো কথা কিন্তু কোন সাহবাহিক রামের ব্যাপারে আপনার মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবেন না যখনই কোনো সাহবায়িক রামের ব্যাপারে আপনি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবেন বুঝতে হবে আপনার ইমানের কুফলে আগুন লেগে গেছে আমি একথা বলছি না যে ইতিহাস খারাপ জিনিস আমি একথা বলি না ইতিহাস অতীতকালের ঘটনাগুলি জানার মাধ্যম বলেন ইতিহাস কি অতীতকালের ঘটনাগুলো জানার মাধ্যম হচ্ছে ইতিহাস কারণ ইতিহাস যদি খারাপ হইত পুরান কারিমের ভিতরে সাড়ে ছয় হাজার আয়াত এই সাড়ে ছয় হাজার আয়াতের মধ্যে মাত্র পাঁচশত আয়াত বিধান সম্বলিত আর বাকি আয়াতগুলো হচ্ছে ঐতিহাসিক ঘটনাগুলি যদি ইতিহাসের কোনো দাম না থাকতো তাহলে আল্লাহ পাক ঐতিহাসিক ঘটনা বলে ঘটনাগুলি পুরাণে কখনো উল্লেখ করতেন না ইতিহাস ভালো জিনিস ইতিহাস পড়বেন তবে ইতিহাস পড়ে কোন থাই নামের ব্যাপারে মন্তব্য করা কি হবে না ঠিক হবে না আমাদের দেশে লাকড়ি মাফার ফাল্লা আছে লাকড়ি লাকড়ি ছিনেন তো আমাদের নোয়াখাল পাশের ডায়রি ব্যাগ হয় ডায়েরি ব্যাগ ছিলেন তো আপনারা লাকড়ি মাফার ফাল্লা ভিন্ন যে লাকড়িতে ফাল্লা মাফ দেওয়া হয় ওই পাল্লাতে দেখবেন এক দুশো তিনশো গ্রাম ফের থাকে ফের থাকে কিনা এটা ক্রেতাও জানে বিক্রেতাও জানে বলে না কেন এটা ক্রেতাও জানে বিক্রেতাও জানে যে লাখড়ি ফাল্লাতে ফের আছে এবং এটা নিয়ে কোনো ঝগড়া বিবাদ হয় না আবার চাউল মাপার ফাল্লা ভিন্ন চাউল মাফে মাফে কিনা কম ওইখানেও দু তিনশো গ্রাম না হলেও অন্তত আরো কিছু কম হলেও ফের থাকে এটা ক্রেতাও জানে বিক্রেতাও জানে যার কারণে কোনো ঝামেলা করে না এতে সিম বিক্রি করে বা এক কেজি কত দিয়ে দেয় বা কোনো মাফা মাফি নাই অথচ মাফার পরে দেখছিলাম দুশো গ্রাম কম সিমের পোটলা গুলো লবণের পোটলা গুলো এটা আমাদের দেশে নিয়ম হয়ে গেছে তাহলে লাকড়ি মাফার ফাল্লা ভিন্ন চাউল মাফার কি ফাল্লা ভিন্ন আবার স্বর্ণকে যে জিনিস দিয়ে মাপ দেওয়া হয় তাকে নিপ্তি বলা হয় নিপ্তি নিপ্তি এটা এমন এক নিপ্তি এমন এক বস্তু যে বস্তুতে এক তোলা নয় এক তোলার সিয়ান নব্বই বাজের এক ভাগকে এক রত্তি বলা হয় ওই নিপ্তিতে এক রত্তিও একদিক সেদিক হওয়ার কোন অবকাশ নাই অবকাশ আছে আবার নিপ্তির চতুর্শে কাসের বেড়া থাকে কাস যাতে করে কোনো বাতাস নাডুকে ঢুকে ওই নিপ্তিকে ডিস্টার্ব যেন না করতে পারে এত নিখুঁত একটা যন্ত্র দিয়ে স্বর্ণরূপেকে মাপতে হয় আমাদের অতীতকালে যারা অতিবাহিত হয়েছে ওরা ছিল কিছু লাকড়ি মার্কা কথা বলার না কেন অতীতের লোকগুলা কিছু ছিল কি লাকড়ি মার্কা আবার কিছু ছিল দাম চাউল মার্কা সুতরাং ওদেরকে ওদের পরিমাপ ইতিহাস দিয়ে দিতে পারেন কোন সমস্যা নেই কিন্তু হাজরত সাহবায়করাম এটা এমন এক জমাত স্বর্ণরূপের থেকেও বেশি দামি জমাত নবীর হাতে করা জমাত এদেরকে মাপ দিতে হবে কোরআন এবং হাদিসের নিপ্তি দিয়া ইতিহাসের মতো ফেরওয়ালা ফাল্লা দিয়ে নয় কি দিয়ে মাফ দিতে হবে কোরআন হাদিসের নিপ্তি দিয়ে মাফ দিতে হবে কারণ ইতিহাস ইতিহাসে অনেক ফের তাকে ফের এই কথাটা বলি শেষ ইতিহাসে অনেক কি থাকে অনেকে বলে ইতিহাস কাউকে ছাড়ে না ইতিহাস কাউকে ছাড়ে না এই কথাটা ভুল বরঞ্চ ইতিহাসকে কেউ ছাড়ে না বলেন ইতিহাস কাউকে ছাড়া না এমন না বরঞ্চ ইতিহাসকে কেউ কি কারণ যে ক্ষমতায় যায় সেই ইতিহাসের কান্দরে টেনে বসে আর ইতিহাসের বৈশিষ্ট্য ক্ষমতাসীনদের মাথায় সাথী ধরে ইতিহাসের বৈশিষ্ট্য কি বাস্তবতা ওরা যাচাই করে না ক্ষমতাসীন যেদিকে ইতিহাস সেদিকে বলে না কেন ক্ষমতাসীনদের যেদিকে ইতিহাস কি সেদিকে না হয় একাত্তর সাল বাংলাদেশ স্বাধীন হয়েছে কত ছত্রিশ বছর তো হয় নাই যারা সচুকটা দেখেছেন সেখানের ঘটনা কেমন ছিল আর বই পুস্তুক খুলে দেখেন ঘটনার সঙ্গে কোনো মিল নাই ঘটনার সঙ্গে কি তাহলে ইতিহাস এটা টানাটানি করার কারণে যে ক্ষমতা আছে তার পক্ষে দালালি করে ইতিহাসে এই জন্য ইতিহাস এটা নিখুঁত থাকে না কি থাকে না কোন ইতিহাস নিখুঁত থাকে না এই জন্য ইতিহাস যেহেতু নিখুঁত থাকে না এই যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে এই কথাটাকে পর্যন্ত ইতিহাস আজ পর্যন্ত প্রমাণ করতে পারে না যে আসলো ঘোষককে ইতিহাসে এটা নিয়ে বিতর্ক আছে কি নাই তাহলে ইতিহাস টানাটানি করার কারণে নিখুঁত থাকে না সুতরাং ইতিহাস দিয়ে কোন সাহব ইকরামকে মাপ দেওয়া যাবে না ইতিহাস পড়ে কোন সাহবের ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করা যাবে না প্রত্যেকটা সাহাবিরকে আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করে বলে দিয়েছেন উলাই কেউ লিহন প্রত্যেকটা এবং প্রত্যেকটা জান্নাতি কথা বুঝেছেন আপনার আল্লাহর নবী বলেন তোমরা যদি কোনো মানুষকে দেখো যে সাহাব একরামের বদনামী করতেছে তো সঙ্গে সঙ্গে তাকে বলে দাও যে তুর উপর আল্লাহর রান করো তোর সাথে কি বলতে হবে রেখে বলতে পারি আল্লাহ যারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাকলুখ আর যারা সাহাবাইক্রামের বদনামী করবে সমালোচনা করবে ওরা ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট এরা একদিন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে ঠিক না এই জন্য আমার ভাইরা কথা শেষ ইনশাআল্লাহ এই পর্যন্ত আলোচনা রইল সামনে সপ্তাহ ইনশাল্লাহ সাহাবাই গ্রামের মর্যাদা নিয়ে আলোচনা করা হবে আল্লাহ রব্দুল্লাহ আমাদের সকলকে সাহাবাই গ্রামের মর্যাদা বুধে ওদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করো যারা সুনত পয়েনি তারা সুনত পায়